সংক্ষেপে জান্নাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের জান্নাত রাবুল্লাহ আলমিন কাকে দিবেন না দিবেন এটা আল্লাহাকের সিদ্ধান্ত আল্লাহাক কোন মানুষকে কাউকে জিজ্ঞাসা করবেন না যে দিব কিনা বা না দিব কিনা মানুষকে জিজ্ঞাসা করে আল্লাহাক জান্নাত জান্নাম দিবেন না তবে আল্লাহ রব আলিন আমাদের কাছে যেহেতু একজন বিধর্মী তার ইমান নাই আমরা কোরআন সন্ন্যার আলোকে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা বলবো যে সে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই তাকে জান্নাতি মনে করলে আমারে ইমান থাকবে না মানে একজন জান্নাতি মনে করলে আমি হয়ে যাবো আল্লাহ বিশ্বাস করবো আমাদের মুসলমান তারা এবং কোনো সে জান এই বিষয়টা আবার একজন বক্তা সেদিন কিছুদিন আগে বললো যে জাহান্নালে একবার যাবে সে আর হাদিস শেষ জানতে তার বর্ণনা আসছে জি জিজ্ঞাসা এই বাক্যটা কালেমাটা যদি পড়ে মারা যাইতে পারে তা আমরা বলি যে আমার দাদা মারা যাইতেছিল জোরে জোরে লাহ পড়ি বড়ি মারা গেছে মানে আমার দাদা জান্নাতি হয়ে গেছে অর্থাৎ আমরা নবিসামের ওই কথাটাকে ভালো করে বুঝি নেই একটু আগে আমি আলোচনার মধ্যে বলছি যেমন মা হাজার রাজুল যে এটাকে আমরা বুঝছি যে কবরের মধ্যে নবিসামকে দেখাবেন বাংলাদেশের অনার আবহাওয়ার কারণে এটা বুঝছি ঠিক ওই আখের কালাম এটাকে আমরা ছিল কিন্তু আসলে আরবেরা আখের কালাম বলতে শেষ কথা বোঝায় না আমরা হজে গেলেও দেখবেন মক্কামথে আরবদের দোকানে যাবেন কিছু কেনার জন্য আরবরা জিজ্ঞেস করবেন এটা দাম কত সে হয়তো বলছে যে এরপরে তুমি হইলে রো রাও তাড়াতাড়ি আপনারে বের করে দিব আর দাঁড়াইতে দিবে না সে আখের কালাম বলে দিছে আখের কালাম মানে যে মুনাফেকারা ইমান আনছে প্রথম দিকে জীবনের প্রথম দিকে কিন্তু তাদের শেষ অবস্থাটা জীবনের শেষ দিকে তারা ইমানের উপরে ছিল না সাহাবাই জীবনের প্রথম অবস্থায় ইমানের উপরে ছিলেন শেষ পর্যন্ত ছিলেন এই জন্য সাহাবি হবার শর্ত হইল যে ব্যক্তি ইমান অবস্থায় নবী সালামকে দেখছেন এবং ইমানের উপরে মৃত্যুবরণ করছেন তাকে বলা হয় সাহাবি অনেকে ইমান অবস্থায় নবী সালামকে দেখছেন কিন্তু মারা গেছেন অবস্থায় ইমান অবস্থা মানে শেষ জীবনে তাদের ইমান ছিল না তারা মুনাফেক হয়ে গেছে আকে বিদ্যমান থাকা সহি আকেদার উপরে বিদ্যমান থাকা এটাই হলো ঢাকালাল জাননা জানাত মৃত্যুর সময় কে জোরে লাহ বলতে পারছে না পারছে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো আমার মৃত্যু পর্যন্ত ইমানদার গুণাগার যদি হয় পর্যায়ে হাত হবে সে সাফাতে মাধ্যমে একসময় সে জাননাতে আসবে মানে ইমানদার স্থায়ী জাহান হবে না তবে শর্ত হইলো ইমানদার ইমানটা তার বিশুদ্ধ থাকতে হবে ইমানেই যদি গন্ডগোল থাকে তাহলে জান্নাতে আসার সম্ভাবনা जी आल्लाम सहबाई कम मध्य जो भूल देखें तक संशोधन करतु संशोधन क्षेत्र कम विभिन्न भाव नबील संशोधन करतें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 শুধু বলছেন যে তিনজন সাহাবি গেছেন কিন্তু কোন জন এটা নবিসে আনেন কোন তিনজন কিন্তু বলছেন যে না নাম বলেন যে এরকম তোমরা কেউ কেউ এরকম বলছো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 মৃত্যুকালীন সময়ে মানে পড়াবে না কিছু পড়ানো জরুরী না নবিসাম বলছেন যখন তোমরা দেখবে যে কোন ব্যক্তি মৃত্যু বরণ করতেছে মৃত্যুর উপক্রম হয়েছে তখন লা মাওতা কুমলা তোমরা তোমাদের মাইয়ের লাগে নিজেরা ইয়ে ব্যক্তিকে বলি নির্দেশ দেওয়া দরকার নেই তোমরা লাহ উচ্চারণ করো তাহলে উনি শুনে শুনে উনিও লাহ বলবেন আর যাদের লাহ কালভের ভিতরে আছে তারা অটোমেটিক লাহ বলবেই একজন মুশ্রিক যদি বিসমিল্লা বলতে ভুলে গেছেন মানে ভুলবশত বিসমিল্লা বলেন নাই তাও তার এটা হালাল কারণ তার অন্তরের ভিতরে বিসমিল্লা আছে আর ওই অন্তরের ভিতরে বিসমিল্লা নাই জন্য হালাল হবে না তবে হানাফে মের অনেক পক্ষীরা এটাকে হালাল বলছেন বেনামাজি হইলো সে কাফের না বলছে যে তার ইমান যাবে না এজন্য এটা হালাল বলছেন তো আমাদের তাকওয়া কোয়া তাকওয়ার দাবি হইলো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 আমি যখন দার্জিলিং গেছি আমি যখন ভুটানে গিয়েছি এবং শুধু আলমাতা ভাত খেয়েছি কারণ আমি জানি না ওটা হালাল কি করছে কিন্তু তার তো মানে আমি যেটা আমার আবার আমার সাথীরা বলতে রান্না করতেছে ওটাও তো বে তুমি যেটা ভাত খাইতেছো ওটাও তো হালাল হ্যাঁ এ ব্যাপারে শরীর মাছ আলা হইলো অমুসলিমে রান্না করলে অসুবিধা নেই রান্না অমুসলিম করতে পারে মেন হলো জবাইয়ের বিষয়টা যেগুলো জবাই মাছ যদি অমুসলিম রান্না করে এটা জবাই করা লাগবে না বা এরকম যেগুলো আছে সবজি রান্না রান্না রান্না করে করে করে এটা এগুলো কোনো অসুবিধা নেই কিন্তু মেন হলো প্রাণী যেটা জবাই করতে হবে গরু ছাগল মুরগি যেটা জীবিত তবে মানে এই জবাইয়ের ক্ষেত্রে যদি আপনাকে হোটেলের মালিক বা যারা জবাই করছে এরা যদি বলে যে মুসলমান জবাই করছে আপনি তো দেখেন নাই মুসলমান করছে না কি করছে এটা ধারণা করার দরকার নাই ধারণা না করে আপনি খাওয়ার সময় খাবেন তাহলে যদি মানে নিশ্চিত সূত্রে জানা যায় যে মুসলিম জবাই করছে আর সব ক্ষেত্রে নর্মালি অমুসলিম জবাই করে না অমুসলিম দেশ হইলেও যেগুলো মুসলিম হোটেল বা মুসলিমেরা ইয়া করে সব জায়গায় মুসলিমেরা জবাই করে আর যদি ও মুসলিম করেও কিন্তু হ্যাঁ এটা তো না জানে খাইলে আল্লাহাকে এটার জন্য আমাকে আপনাকে কোন জি যদি আপনি স্পষ্ট হন যে ওই ইমাম সাহেবের আকিদার মধ্যে সের আকবার আছে তার উনি পড়াই তাহলে তখন জামাতে শরিক হবেন কিন্তু পরবর্তীতে সলাপটা দৌড়াই পড়বেন বুঝছি মানে এটা বুঝছি সেটা হলো যেমন আপনার দুর্গাপূজা বা কিছু হচ্ছে তখন আপনার খোয় চিরা দিছে দিচ্ছে খাওয়া যাবে কিনা মূল কথা হইলো প্রথম কথা হইল এগুলো সবগুলো থেকে বিরত থাকা উচিত उगुला खावा, उगुला ग्रहन मानी परोक्ष भावला खाग कर मानी किसारह यह सबगम दूरे क्या अवस्था एम है सम्पर्क चिन्ह कर लेलाम दाव दीब ना एक क्षेत्र दावर उद्देश्य यह सब जिन खावा जाए দাওয়াতের উদ্দেশে যে আমি তার সাথে সম্পর্কটা থাকলে তাকে ইসলামে দাওয়াত দিতে পারবো এই কারণে নবিসাম অনেক ইহুদির বাড়ি গেছেন ইহুদির খাবার খেয়েছেন অনেক হাদিসে পাওয়া যাবে কেন খাইছেন সাথে সম্পর্ক না থাকলে শুনবেনা হ্যাঁ এই জন্য আগে তাকে পাশে বসাইতে হইলে আপনি দুই একটা খাইতে হবে দাওয়াতের জন্য যতটুকু দরকার এতটুকু চাইজ এর বেশি এক বন্ধুত্বের জন্য ওয়ালার জন্য সেটা যায় যাবে না সেটা জানতে হবে সের কে মানে শুধু সেরেক না একটা দুই প্রকারেক যেগুলো যেগুলোর কারণে থাকে না ছোট সেরেকের কারণে ইমান যায় না কবিরা গুণা হয় ইমান চলা যায় এখন যদি ইমাম সাহেবের আকিদার মধ্যে বড় থাকে তাহলে তার পিছনে চলাতে হবে না এটা হলো মূল মাসালা এখন বড় সেরেক কোনগুলা বড় যেমন উনি তাবিজ দেন যদি মনে করেন তাবিজের কোন ক্ষমতা নাই ক্ষমতা আল্লাহর একমাত্র আল্লাহর এটা চিলা তাহলে তার পিছানা নামাজ পড়া যাবে যদিও তার এটা সেরেক শেরকে কে কিন্তু যদি শেরকে কে করে তারপরে সে নবিস্তালামকে সব জায়গায় হাজির নাজির মনে করে যে আল্লাহ রসুল এখানে সব জায়গা আছে এটা সেরকম আল্লাহ আর বান্দা এক হয়ে যাওয়া আল্লাহ আমার ভিতরে ঢুকে যায় আমি আল্লাহর ভিতরে ঢুকে যাই ওয়াহাদাতজুদ এর আকিদা এটা শের কি যদি এটা বিশ্বাস করে তার পিছনে চলাতে হবে না এরকম যেগুলো শেরকে আকবর से दिनादीशारा से दिना मजबितारणे से अंतर थे सहिदीज बिरोधी ना सेोधी हल्ल सेमाम ग्रहण कर नाई এই জন্য হে মাঝাবের বিরোধিতার কারণে করতেছে না হাদিসে পালন করতে দেওয়া যাবে না তাহলে সে আমার প্রথম পরামর্শ হলো ড আবদুল্লাহ জাহাঙ্গীর রেহমাহুল্লাহ যতগুলো বই আছে আপনার ইসলামী আকিদা অন্যান্য যে বইগুলো আছে এই বইগুলো যদি আমরা ভালো করে স্টাডি করি তাহলে বর্তমান এই যুগে আমাদের দেশের জন্য আপনার সহি আকিদার উপরে টিকে থাকা মোটামুটি সহজ কারণ এই বইগুলো আমাদের দেশের আলোকে আমাদের দেশ কেন্দ্রিক যে শেরিক বেদাত আছে এগুলো কেন্দ্রিক লেখা হয়েছে এই জন্য এই বইগুলো আমরা ফলো করবো এরপরে আমাদের ড মঞ্জুর এলাহি ড আবু বকর মোহাম্মদ জাকারিয়া ড সাইফুল্লাহ ওনাদের যে বইগুলো লিখছেন এই বইগুলো আমরা ফলো করার চেষ্টা করব আরও আছে এর বাইরে আরো অনেক বই আছে তো আমার প্রাথমিক সাজেশন হলো এই বইগুলো ফলো করা